নিখুঁত রাজপুত্র অনেক কাল আগে বহুদূর এক দেশে এক অতীব সুন্দরী রাজকন্যা ছিল বিরাট এক প্রাসাদে প্রচুর দাসদাসী নিয়ে সে থাকত কিন্তু রাজকনার মনে সুখ ছিল না এদিকে এক জাদুকর তার প্রেমে পড়ে সেই নিষ্ঠুর জাদুকর রাজকন্যাকে বশ করতে চায় সে এক বিরাট বিড়ালের চেহারা নিয়ে সর্বক্ষণ রাজকন্যার পিছু পিছু ঘুরতে থাকে তবে একমাত্র কোন রাজপুত্রই এই অভিশাপ দূর করতে পারে জানা গেছে যে কোনো রাজপুত্রকে ওই বিরাট বিড়ালের লেজে পা দিতে হবে তাহলেই রাজকন্যা মুক্তি পাবে এদিকে কিছুটা দূরেই এক সুপুরুষ রাজপুত্র থাকত সে এই রাজকন্যার কথা জানতে পারল এ তো ভয়ঙ্কর কথা রাজকুনাকে মুক্ত করতেই হবে মন্ত্রেই আমার আগমনের কথা আপনি কাউকে বলবেন না তাহলে বিড়ালটা সতর্ক হয়ে যাবে যখন সেই জাদুকর ঘুমবে তখন আমি ওর লেজে পাড়া দেব আর ঠিক তাই হল রাত হতেই বিরাট সেই বিড়াল ঘুমিয়ে পড়ল আর রাজপুত্র তার লেজে পা দিল আর তখন হঠাৎই তোমার এত সাহস এক্ষুনি রাজকন্যাকে ত্যাগ করো আমি আদেশ দিচ্ছি আমি তাকে মুক্তি দেব কিন্তু তোমায়কে মুক্ত করবে আমি অভিশাপ দিচ্ছি যে তোমার প্রথম পুত্র বিরাট এক নাক নিয়ে জন্মাবে আর যেদিন সেটা সে মন থেকে মেনে নিতে পারবে সেই দিনই সে রাজা হবে আর তোমার রাজ্যে সেই রাজা হবে হবে যে একেবারে নিখুঁত এই অভিশাপের কোনো মানেই হয় না রাজকুমার ভাবলো? আমার ছেলে ঠিক বুঝে যাবে যে ওর নাকটা খুবই লম্বা আর বড় না খাওয়া কোনো খুঁতের কথা নয় এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই সেই দিন সকালে রাজকন্যা তখন বেজায় খুশি সারা রাজ্যে খুশির জোয়ার কারণ নিষ্ঠুর জাদুকর চলে গেছে রাজকন্যা সানন্দে রাজকুমারকে বিয়ে করল রাজকুমার পরমা সুন্দরী রাজকন্যাকে বিয়ে করে এতটাই খুশি হল যে অভিশাপের কথা ভুলেই গেল আর এই কথা সে কাউকে বলল না বছর কাটতে লাগল আর রাজকন্যা যে এখন রানী সে তার প্রথম পুত্রের জন্ম দিল রাজকুমার হায়াসিন্থের জন্মের সময় রাজা যে গিয়েছিল কিন্তু সুখ বেশি দিন টিকলো না রানী মারা গেলেন রাজ্যের এই বিপদ কাটতে না কাটতেই আর একটা দুঃসংবাদ এল রাজার জাহাজ সমুদ্রে ডুবে গেল রাজকুমার হায়াসিন্থ এখন সিংহাসনের অধিকারী কিন্তু রাজকুমারের অদ্ভুত একটা ব্যাপার আছে এই কথা বলবেন না ওই হলো আমাদের ভাবে রাজা আমাদের দেখতে হবে যে কিছুতেই যেন আমরা ওর নাকের কথা না বলি আমাদের রাজকুমার যেন কোনো মতেই অস্বস্তিতে না পড়ে আমাদের দায়িত্ব এটা গোপন রাখা আর যাতেও কোনোদিন সেটা বুঝতে না পারে তাই মন্ত্রী ও সভাসদরা রাজকুমারের এত বড় একটা খুঁত গোপন রাখার সিদ্ধান্ত নিল স্বাভাবিক নাকের ছেলেদের যত ছবি ছিল প্রাসাদ থেকে সব সরিয়ে ফেলা হলো। প্রত্যেক দাসদাসী রান্নার ঠাকুর আর খান শামাকে সাবধান করে দেওয়া হলো। কেউ যেন বড় নাকের কথা ভুলেও উচ্চারণ না করে সবাইকে রাজকুমারের বিরাট নাকের প্রশংসা করতে হবে স্কুলের শিক্ষকরা ইতিহাস পর্যন্ত বদলে ফেলল তারা সেই সব যোদ্ধাদের ছবি দেখাত যাদের নাক লম্বা আর যাদের নাক স্বাভাবিক তাদের দেখে সবাই হাসত মন্ত্রীরা সব রকমের চেষ্টা করল এমনকি তারা রাজ্যের কিছু সুপুরুষ লোককে প্রাসাদে ঢোকার সময় কৃত্রিম নাক লাগানোর আদেশ দিল এদিকে রাজকুমার নিজের বিরাট নাক নিয়ে বেশ গর্বের সঙ্গে দিনে দিনে বড় হতে লাগল আর তার এই খুঁত করা হলো বিবাহ করতে হবে আমি জানি মন্ত্রী মশাই আমি ভাবছি বেসফোর্টের রাজার কাছে তার কন্যার পানি প্রার্থনা করব অপূর্ব সুন্দরী রাজকন্যা যদিও তার ব্যবস্থা করছি। মন্ত্রী আর সভাসদরা রাজপুত্রের নাক নিয়ে মিথ্যে বলে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল যে রাজা বেজফোর্টকে এই খুঁতের কথা জানাতে ভুলেই গেল রাজা বিয়ে দিতে রাজি হলো। কিন্তু তারপর বন্দী রাখা হয়েছে বিস্ফোর খুঁজতে আকার এত বড় দুঃসাহস সেনা তৈরি করন আমি নিজে যাবো আমার রাজকনার খোঁজ করতে আর তাই রাজপুত্র তার সেনাদের নিয়ে বেরিয়ে পড়ল। আর মরুভূমির তার লোকেদের থেকে আলাদা হয়ে গেল জ্ঞান কিন্তু কাউকে দেখতে পেল না প্রচন্ড খিদে আর চেষ্টা পেয়েছে এবার আমি কি করব ও আরে ওইতো ওখানে একটা বাড়ি ভেতরে এসো দাঁড়াও এটা কি তোমার নাক এত বড় নাক আমি কোনো দিন কোনো মানুষের এত বড় নাক দেখিনি সে জীবিত হোক বা মৃত তাই তর্ক করে লাভ নেই মহাশয় আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিতে পারেন ও নিশ্চয় দেব, তোমার নিশ্চয়ই খুব পিপাসা পেয়েছে তুমি যে বললে খুব তেষ্টা পেয়েছে আহ খুব ক্লান্ত না ভেতরে এসো কেন দাঁড়িয়ে আছো বাইরে ক্লান্ত হয়ে গেছো আসতে তো চাই কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার নাক নিয়ে কথা বলতে বেশি উৎসুক একজন ক্ষুধার্ত তৃষ্ণার্থ অতিথি ভেতরে ডাকার থেকেও সেই কুড়ে অবাক হয়ে গেল সাজানো ছিল চারিদিকে প্রাচুর্যের ছাপ রাজকুমার অবাক হয়ে তাকিয়ে রইল এটা আপনার বাড়ি প্রাসাদের থেকে কোনো অংশে কম নয় আপনি কে ও বাড়ির কথা খুব মনে পড়ে তাই এটা আমি বানিয়েছি আমি এক দেশে রানী ছিলাম কয়েক বছর আগে শিকারে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলি ভাগ্য ভালো যে গয়না আর কিছু লোক আমার সঙ্গে ছিল সত্যি খুব মজার গল্প আমি বুঝতেই পারিনি কখন ভুল দিকে বাঁক নিলাম আর গভীর জঙ্গলে ঢুকে পড়লাম জঙ্গলের বাইরে এসে এই জায়গাটা দেখতে পেলাম আমার লোকেদের একটা গল্প বলেছিলাম আর সেই গল্পটা খুব ভালো এক রাজা দৈত্য এক হারিয়েছেন উনি কি বুঝেছেন বেশি কথা বলার যে খুঁট ওনাকে এখানে নিয়ে এসেছে তুমি রাজকন্যা সে বিরাট বিড়ালের গল্পটা শুনতে চাও আমি বরং ও ঠিক আছে তুমি যখন এত করে বলছো শোনো ওই বিড়াল একটা রানীর খুঁত লক্ষ্য না করতে শেখানো হয়েছে উনি এত কথা বলেন তবুও তাদের শেখানো হয়েছে তারা যেন সেটা না বলে কি বোকা কি করে মানুষ তার নিজের খুঁত দেখতে পায় না আমার কথা শুনতে পাচ্ছ আর আপনার নাকটা খুবই ছোট আমার নাকের জন্য আমাকে সুন্দর দেখায় এটা নিয়ে আমি গর্বিত খেতে দেওয়ার জন্য ধন্যবাদ এবার আমার রাজকনার খোঁজে বেরোতে হবে বিশাল কোনো আয়না নেই বুঝি কি রাজকুমার যদি এত বড় নাকের জন্য তুমি তোমার নিজের পায়ের পাতাও দেখতে পাও না নিশ্চয়ই আমি একজন সম্মানীয় রাজপুত্র আপনা সঙ্গে ফালতু তর্কে যেতে চাই না আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি পথে রাজকুমার একটা বাজার দেখতে পেল আর বাজারে যারা ছিল সবাই রাজকুমারের নাক দেখে হাসতে লাগলো অদ্ভুত ব্যাপার प्रसादे पोछे से राजकन्या डेलो राजको राजकुमार उधार करते হাতে নিল কিন্তু চুম্বন করতে গিয়ে বুঝতে পারলো তার ঠোঁট রাজকুমারীর হাত পর্যন্ত হচ্ছে না আমি দক্ষিত রাজকুমারী আমি সাপ করতে পারবো না ना बेपारे कथा तुम किले तुम दास दासिरा क्या रानी नई राजकुमार আমি আমি নাকটা কখনো নাক? ও এখন তার আমার আর কোন খুঁত না। না আমার রাজপুত্র খুঁত আমাদের সবার মধ্যে আছে তোমার নাকটা ছোট করে আমি সেই খুঁতটা দূর করতে পারবো না নিজেকে ভালোবাসা খুবই জরুরি কিন্তু নিজেকে বেশি ভালোবাসলে আমরা খুঁতটাও দেখতে পাই না একটা কথা জানো নিজেদের খুঁতটা খুঁজে পেলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো যেমন তুমি তোমার আজকন্যাকে খুঁজে পেলে আর নিজের খুঁতটাকে খুঁজে নিয়ে সেটাকে দূর করতে পারলে আর আমরা যখন নিজেদের সেই খুঁতটাকে খুঁজে পাই আর সেটাকে দূর করি তখনই আমরা নিখুত হয়ে যাই রাজপুত্র আর রাজকন্যা নিজেদের রাজ্যে ফিরে গেল আর বিয়ে করল এখন তাদের রাজা সত্যিই নিখুত।